আর জিল হজের দশ রাত্রি শাফি আর জোর ওয়াল ওয়াতরি ও বেজোরের ওয়াল্লা আর রাত্রির শপথ ইদা ইয়াসরি যখন তা গমন করতে থাকে হালফি কসাম আদ সম্প্রদায়ের সাথে ইরমা অর্থাৎ ইরাম সম্প্রদায়ের সাথে ইমাদি যাদের অবয়ব থামের মতো ছিল আল্লা কোন মানুষ সৃষ্ট হয়নি আর ফির সাথে অধিকারী আল্লাদিনা তগ যারা সীমা লঙ্ঘন করেছে ফিল বিলাদ নগর সমূহে তাদের উপর বর্ষণ করেছিলেন রব্বকা আপনার প্রতিপালক সাউত আদাব শাস্তির চাবুক ইন্না রা নিঃসন্দেহে আপনার প্রতিপালক লাবিল মির সদ পর্যবেক্ষণ प्रभु परीक्षा करें अर्थात सम्मान और सम्पद दान कर বৃদ্ধি করে দেন তখন সে বলে রী আহানান। আমার প্রভু আমার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন কাল্লা কখনোই রূপ নয় বাল বরং রিমুল আল ইয়ীম खाद्य दानी खे फ उत्तराधिकारित सम्पद पूर्णटुकु आयत् আর তোমরা দাক্কা বিচূর্ণ ওয়া যা আর আগমন করবেন রব্বা আপনার প্রতিপালক ওয়াল মালাকু এবং ফেরেস্তাগন দলে দলে সেদিন আনায়ন করা হবে পদ্মী হায়াতি যদি আমি আমার এই জীবনের জন্য কোনো কাজ পূর্বেই পাঠিয়ে রাখতাম তুমি চলো এইভাবে যে ইলা রিকা তোমার প্রতিপালকের দিকে রাত তার প্রতি সন্তুষ্ট মার দুইয়াতান এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট হাত খলি অনন্তর তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও ফি ইবাদি আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে আর প্রবেশ করো জান্নাতি আমার বেহেস্তেজ